আল্লা তালা দয়া করে আমাদেরকে জুমার দিনে প্রথম সময়ে আজানের আগে আগে মসজিদে চলে আসার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ জুমার নামাজ আদায়ের জন্য শুক্রবারের কিছু ভালো কথা বলার এবং শোনার জন্য আল্লাহতালা আমাদেরকে এক জায়গায় হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ স্বভাবতই আপনারা জিনাইদহ কেন্দ্র মসজিদের মুসল্লিরা আমার সব হাসি বেদনা আনন্দের সাথী আর যেহেতু মসজিদের বায়ান তার একদিনের ওয়াজনা এই আপনাদেরও দাবি আছে আমারও ইচ্ছা আছে তরস্কের অভিজ্ঞতা শেয়ার করা কি বেড়ালাম কি দেখলাম এগুলো তো আপনাদের মনে কৌতূহল থাকবেই স্বাভাবিক আর আম বলার আগ্রহ আমার থাকবে এটাই স্বাভাবিক তো আজকে হয়তো সব আলোচনা করতে পারব না তবে কিছু কথা আমরা সফরের আলোচনা করব তা আমরা তুরস্ক মুসলমানদের অনেক দেশ সব দেশের নাম আমরা জানি না তুরস্কের নামটা জানি মজা হলো তুরস্কের মানুষও বাংলাদেশের নাম জানে অনেকেই এক জুমা মসজিদে জুমা পড়তে গেলাম পাশে এক বুড়ো দাড়িটাড়ি থেকে গেছে খুব বৃদ্ধ মানুষ আমাকে বসে সুনত পড়া হয়ে গেলে বসলে সালাম দিয়ে বলছে মানে তুর্কি ভাষা তো আমি বুঝি না তেমনি সে বলছে যে এমনি এমনই মানে এটুক তো বোঝা যায় সবাই বুঝে যে আমি লোক কিনা বললাম না বাংলাদেশে একজন বৃদ্ধ মানুষ হিসেবে সাধারণ মানুষ এটুকু বোঝে এটাতে বোঝা গেল তুরস্কের মানুষও বাংলাদেশের নাম জানে যে বাংলাদেশটা মুসলমানদের দেশ আছে এটা বোঝে আমরা স্বভাবতই বাংলাদেশের মানুষ তুরস্কের নাম জানি অন্য কোন দেশের নাম না জানলেও অনেক মুসলিম দেশের নাম হয়তো জানি না কারণ তুরস্ক পনেরো ষোলো সতেরো আঠারো পনেরোশো সালের পনেরোশ মানে অর্থাৎ পনেরোশ খ্রিস্টাব্দের প্রথম দিক থেকে উনিশশো এই বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত বা বাইশ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় চার শত বছর মুসলিম বিশ্বের খেলাফত যেটা ইসলামিক খেলাফত অর্থাৎ কেন্দ্রীয় যে প্রশাসন বা তুরস্ক ইস্তাম্বুলে এজন্য এটার নাম ছিল তুর্কি খেলাফত আমরা জানি ভারতে খিলাফত আন্দোলন হয়েছিল একসময় অসহযোগ আন্দোলন এরপরে খেলাফত আন্দোলন ভারতবর্ষের স্বাধীনতার আগে এই জন্য তুরস্ক ছিল বদিউজ্জামান নুর সি একজন দিনের দায়ী ছিলেন বড় আলেম ছিলেন তাকে কেন্দ্র করে সেমিনার সিম্পোজিয়াম ক্লাস কোর্স এগুলোকে নিয়েই আমাদের দেওয়া ছিল আর আমি যে গেলাম এজন্য এই ধরনের জড়িত দীর্ঘদিনের উত্থান পতনের সাক্ষী আমাদের অনেক গৌরবের সাক্ষী বেদনার সাক্ষী যতটুকু পার একটু দেখে আসি না কি অবস্থা এটাও একটা ইচ্ছা ছিল আর জিনিস আপনাদের বলছিলাম যে মোল্লাদ মসজিদ পর্যন্ত একজনের খুব খিদে লেগেছে রাস্তা দিয়ে বাচ্চা জিজ্ঞাসা করছে হিন্দি দুই আর দুই কত হয় তা চাচু বলছে দুই আর দুই চার রুটি চার রুটি দুই আর দুই কত চার রুটি রুটিটা কোথায় থেকে আসু ওর মনে থেকে আসো ওর বিরিয়ানি শুধু রুটির চিন্তা ছিল এই ওই শুধু ইসলাম কে খুঁজি দেখি জন্য আমরা যা দেখি অন্যরা দেখে না আমরা যখন কোথাও যাই হয়তো বোরকা দেখি হয়তো দাড়ি দেখি হয়তো টুপি দেখি হয়তো পাগড়ি দেখি এগুলো আমাদের ভালো লাগে আরেকজন যখন যান ওইগুলো দেখলে খারাপ লাগে যখন মিনি স্কার পরা দেখেন দাঁড়িয়ে দেখেন হ্যাট পরা দেখেন তাদের ভালো লাগে এক একজন তো এক এক চোখেই দেখে এটা কিছু করার নেই তা আমরা আমাদের চোখ দিয়ে যা দেখছি এটা আপনাদেরকে বলতে পারব তরস্কের ইতিহাস অনেক প্রাচীন আল্লাহ কোরআনকারিমে বলেছেন ইসলামকে আল্লাহ কোনো একটা জাতির জন্য দেননি আরব দেশের জন্য নয় আমি অন্য জাতিকে দায়িত্ব দিয়ে দেব আমরা ইসলামের ইতিহাসে দেখি রসুল্লাহলামের পরে বেশ কিছুদিন আরবরা ইসলামের দায়িত্ব পালন করেছেন আরবদের পরে পার্সিয়ানরা কিছু দায়িত্ব পালন করেছেন এরপরে তুর্কিরা দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন ইসলামের বিজয় তাদের হাতে ঘটেছে এরপরে তুর্কিদের হাত থেকে এটা চলে গেল আমাদের পাক ভারতের মুসলমানরা বিশ্বব্যাপী ইসলামী দাওয়াতের কাজ করেছেন আবার পরিবর্তন হচ্ছে হয়তো হতে পারে এই শতক শেষ হওয়ার আগেই ইসলামের কেয়াদত নেতৃত্ব ইউরোপের হাতে চলে যেতে পারে আমেরিকার হাতে চলে যেতে পারে ইসলাম থাকবে কেয়ামত পর্যন্ত ছড়াবে তবে জাতিগুলো ইসলামে পালন করা ইসলামের সাথে মুনাফিকি করার ভিত্তিতে শাস্তি পাবো এটা ভিন্ন জিনিস তুর্কিদের ইতিহাস যদি আমরা একটু ইসলামের সাথে বুঝতে চাই এবং বিশেষ করে ইস্তাম্বুলের ইতিহাস বুঝতে চাই তাহলে ক্রুসের যুদ্ধে যেতে হবে ক্রুসের যুদ্ধ শুরু হয়েছিল আলোকে দিক থেকে ইউরোপের মানুষেরা আপনাদেরকে বলেছি আগেও খ্রিস্টান জগৎ বাইবেলে ইঞ্জিলে নতুন নিয়মে আসে যীশুখ্রিস্ট নাকি বলেছেন যে তোমরা বেঁচে থাকতে আমি চলে আসব। আমি আসমানে চলে যাচ্ছি অল্প কিছু দিনের আসছি। তোমাদের মরার আগে সবই কিন্তু পূর্ণ আসবে এটা হলো পরবর্তী একশো বছরের মাথায় এই থিওরিটা বেরোলো এটাকে বলা হয় মিলেনিয়ামিজম যখন এক হাজার খ্রিস্টাব্দ হয়ে গেল এর পরে তখন ফিলিস্তিন মুসলমানদের দখলে সকল আরব বিশ্ব ইসলামী রাষ্ট্রের অধীনে ইউরোপের মিলে পোপ ও নেতৃত্বে ক্রুসেড ঘোষণা করলেন ক্রুসেড মানে ক্রস ঝুলিয়ে যিশু খ্রিস্টের জন্য যুদ্ধ করে কাফেরদেরকে হত্যা করে সঠিক ধর্মকে প্রতিষ্ঠা করা খ্রিস্টানরা শুধু মুসলমানদের বিরুদ্ধে কুসেট করেননি আপনারা কুসেট লেখে যদি করেন যে কোনো এনসাইক্লোপিডিয়া বা উইকিপিডিয়ায় যে সমস্ত খ্রিস্টানরাও পোপের দৃষ্টিতে একটু বেদাতি বেদাতি ছিল তাদের বিরুদ্ধেও কুসেট করেছেন তার একটা কুসেট ছিল ফ্রান্স স্পেনের আলবেজিনিয়ান কুসেট বলে সেখানে পোপ সৈন্যবাহিনী পাঠান বিভিন্ন রাষ্ট্রের মাধ্যমে মজার একটা বিবরণ আছে ওই ক্রুশের যুদ্ধের পরে দায়িত্ব ছিলেন একজন পাদ্রী লিখেছেন ওই যুদ্ধে আমরা জয়লাভ করার পরে যারা বেঁচে ছিল তাদেরকে কেটে অর্থাৎ করে অর্ধমিত অবস্থায় সবাইকে জড়াই আগুন ধরিয়ে দেওয়া হলো মরা আদমরা না মরা জীবিত সবাইকে ধরে আগুন ধরিয়ে দেওয়া হলো তাদের গোষ্ঠ গন্ধ যখন আমাদের নাকে লাগলো খুব খুশি লাগলো তারা এই দুনিয়ার আগুনে পুড়তে পুড়তে আগুনে চলে গেল তারাই লিখেছে মতিউর রহমান একজন ঐতিহাসিক ছিলেন বাংলা একাডেমি থেকে ঐতিহাসিক অভিধান বেরিয়েছিল তার ভিতরে উনি এ সকল উদ্ধৃতি দিয়েছেন বিভিন্ন বই থেকে তো যাই হোক কুসের যুদ্ধ ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে কুশের যুদ্ধ শুরু হলো এক হাজার পঁচানব্বই থেকে যুদ্ধ শুরু চুরানব্বই পঁচানব্বই লাখ লাখল্যান্ড ফ্রান্স সবাই মিলে বিশ পঁচিশ লাখ শৈন্য নিয়ে ঝাঁপিয়ে পড়লেন আন্তর্জাতিক সৈন্য নিয়ে আর কি যেমন ইরাক আন্তর্জাতিক সৈন্য আসলো ওই রকম ঝাঁপিয়ে পড়ে তখন পাদ্রীরা বলে দিছিলেন যে যত বেশি পারো মুসলমানদেরকে হত্যা করলে জান্নাত এমন কি মুসলমানদের মেয়েরে তাদের গোস্ত কাঁচা খেলে আরো মুখ ভালো বাইবেল আছে ছোট বাচ্চাদের পা ধরে মাথা ফাটিয়ে দেবা এটা সবচেয়ে ভালো তারা যুদ্ধ করেছেন ওই সময় মুসলমানদের রাষ্ট্রীয় শক্তি খুবই কম ছিল ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল তাদের ভিতরে অনেক হিংসা এলাকাগুলো দ্রুত দখল করে ফেললো বিশ তিরিশ বছরের ভিতরে বিশাল এলাকা তারা দখল করে ফেললো এবং যেখানেই দখল করলো যুদ্ধ যুদ্ধে তো মানুষ মরবে যুদ্ধ হচ্ছে মরবে যুদ্ধের পরে সাধারণ নাগরিকদের নারী পুরুষদের লক্ষ লক্ষ হত্যা করা হলো। এর পরে যারা বেঁচে থাকলো তারা ওই দেশে থাকতে লাগলো এবং তারা ওই দেশের রাজত্ব করতে লাগলেন ওই সময় পঁয়ত্রিশের দিকে ইংল্যান্ডের ক্রুসেডার যোদ্ধা এবং রাজারা চিঠি লিখতেন এগুলো নাকি ব্রিটিশ মিউজিয়ামে আছে আমি পড়ছিলাম সম্ভবত মতিউর রহমান সাহেবের ঐতিহাসিক অভিধান বইয়ে তারা চিঠি লিখতেন যে আমরা ইতিমধ্যে লেবাননের যে আক্কা এবং অন্যান্য এলাকা দখল করেছি মিশরের ওই জায়গা করেছি সিরিয়া করেছি আমরা এখন প্ল্যান করছি আমরা দক্ষিণ দিকে প্রসিড করব প্রথমে মদিনা দখল করব করে মোহাম্মদ আলি সাল্লা তাল্লাম তার লাশ তুলে পুড়িয়ে ফেলব আর এর এরপরে মক্কা যে মক্কার ঘর পুড়িয়ে দেব তাহলে আমরা এই মানবতার দুশ্মন সকল অকল্যাণের উৎস ইসলামকে ধ্বংস করতে পারব ভাবে তারা লিখতে লাগলেন এবং ছিল মুসলমানদের এক দেশ পড়ে যাচ্ছে দখল হয়ে যাচ্ছে কোন শক্তিশালী আর বিজয়ীদের ভিতরে সাহস বেড়ে যায় এগিয়ে আসছেন তারা টুকটুক করে সবাই এর ভিতরে এই ছোট্ট একটা রাজত্ব ছিল ওই ইরাকের উত্তর সাইডে নূরদিন তে নুর জাঙ্গীর সেনাপতি একজন ছিলেন সালাহি তে ওনার নেতৃত্বে আস্তে আস্তে আস্তে আস্তে মুসলমানরা এগোতে লাগলো। আমার যতটুকু মনে পড়ে এক হাজার আশি মুসলমানরা ফিলিস্তিন জেরুজাল সহ মোটামুটি এই এলাকাটা খ্রিস্টানদেরকে বিতাড়িত করে আবার পুনরুদ্ধার করতে সক্ষম হলো পার্থক্যটা হলো খ্রিস্টানরা যখন জেরুজালেম দখল করেছিলেন লক্ষাধিক নিরীহ নিরস্ত্র মানুষ এটা আমার বলা লাগবে না আপনারা নিরস্তা পাবেন সালাউদ্দিন দখল করার পরে তিনি বললেন যারা চলে যেতে চান একমাস সময় আপনারা দেশ ছেড়ে চলে যান কিছুই দিতে হবে আপনারা যা আছে নিয়ে যাবেন আর যারা থাকতেছেন সরকারকে ট্যাক্স দিয়ে থাকার অধিকার আছে যুদ্ধের পরে একটা সিঙ্গেল কোনো ভগ্ন হৃদয়ে কুসেট সিক্স কুসেট বারবার দশ লক্ষ পনেরো লক্ষ সৈন্য নিয়ে আবার হামলা চললো মাসের পর মাস যুদ্ধ চললো কিন্তু তারা ক্রমান্বয়ে এবার আর তারা এগোতে পারলেন না আস্তে আস্তে পরবর্তী একশো বছর এক খ্রিস্টাব্দ থেকে এগারোশো পঞ্চাশ বারোশোর আগে তারা মূল আমাদের যে ইরাক সিরিয়া লেবানন এই তুরস্কের যে এশিয়া মাইনর এলাকা এটা থেকে বেরিয়ে চলে এবার আসলো তুর্কিদের পালা তুর্কি ওসমান তুগরল বেগ বলা হতো সে এশিয়া মাইনর যেটা বলে ওখানে প্রথমে রাজত্ব প্রতিষ্ঠা করে এরপরে আস্তে আস্তে আস্তে আস্তে ইউরোপের দিকে খেয়াল করেন ইউরোপ যেখান থেকে ক্রুসেট পরিচালনা করা হতো রোমান সাম্রাজ্যের মূল কেন্দ্র ছিল রোমান সাম্রাজ্য দুই ভাগ হয়ে গেল পশ্চিম রোমান পূর্ব রোমান ভাইজেন্টাইন পূর্ব রোমান সাম্রাজ্যের মূল কেন্দ্র ছিল কনস্টান্টিনেপল আর এছাড়া বাকি আশেপাশে যে এলাকাটা আপনারা নাম বলছেন বুলগেরিয়া হাঙ্গেরিয়াভাকিয়া যুগোস্লাভ আলবেনিয়া এই দেশগুলোকে সামগ্রিক বলা হয় বলকান ইউরোপের ম্যাপে দেখবেন এটা ইউরোপের পূর্বের প্রায় অর্ধেক অংশ এটা তুর্কি সুলতানা আস্তে আস্তে পুরোটাই দখল করলেন বিজয় করলেন মুসলিম সাম্রাজ্যের রাষ্ট্রের অংশ হয়ে গেল খেয়াল করেন ইউরোপের মানুষেরা চেয়েছিলেন যে ইসলামকে মক্কা মদিনা থেকেও বিতাড়ন করবেন তারা বিতাড়িত হয়েছেন কোন খুব সমন্বিত শক্তি নয় কিন্তু তারা চলে গিয়েছেন এরপরে ইউরোপের অস্ট্রিয়া পর্যন্ত এদিকে যুগস্লাভিয়া রাশিয়ার কিছু অংশ পর্যন্ত মুসলমানদের দখল এসে গেল একসময় বারোশো আটান্ন খ্রিস্টাব্দে হালাকুখার নেতৃত্বে বাগদাদের পতন হলো বাগদাদের মুসলমানদা সেখানেও রক্ত গঙ্গা চলল তখন বাগদাদের খলিফা পালিয়ে মিশরে গেলেন মিশরে মুসলমানদের যে রাজত্ব ছিল সেখানে কিলাপথ ছিল নামকস্তে এরপরে পনেরোশো খ্রিস্টাব্দের দিকে এই কিলাপথ তুরস্কে চলে গেল যাই হোক তখন থেকে প্রায় পূর্ণ চার শত বছর খেলাপ ছিল তুরস্কে কিন্তু কনস্টেন্টেনাপোল মুসলমানরা দখল করতে পারেনি এই গল্পটাই শুধু আজকে করব এর বর্তমান তুরস্কের কিছু কথা আপনাদের বলবো পরবর্তীতে যদি আল্লাহ তালা আমাদের দেখা সাক্ষাৎ করার আরো অনেক গল্প বলতে পারবো ইনশাল পনেরোশো পনেরোশ চল্লিশের দিকে মোহাম্মদ নামে এক এই ষোলো সতেরো বছরের যুবক তরুণ যুবক তো না কিশোর বাদশাহ হলো সুলতান হলো খলিফা হলো তারা বাপ বললো পারবে সবাই বললো পারবে না বলে না আমি ওকে দিয়ে দেখি কি করে তো যাই হোক যুবকদের জন্য আমি অবশ্যই অবশ্যই কনস্টানটি মুসলমানরা দখল করবে বিজয় করবেই করবে আর যে বাহিনী এটা বিজয় করবে সেই বাহিনী বড় বড়ই ভালো বর্কতময় বাহিনী আর যে সেনাপতি এই বিজয়ের নেতৃত্ব দেবে সেও খুবই খুবই ভালো সেনাপতি এখন তুর্কিরা এ হাদিস তুর্কি সুলতানদের স্বপ্ন ছিল এই হাদিস আমি বাস্তবায়ন করবো অনেকেই চেষ্টা করতে পারিনি কনস্টেন্টিনোপলের আশেপাশে তার পশ্চিমে পূর্বে উত্তরে মুসলমানরা দখল করে নিয়েছে কিন্তু কনস্টেন্টেনাপোল নিতে পারেনি তিন এর কখনোই কনস্টেন্টিনোপল দখল করতে পারেনি আপনারা ম্যাপে দেখবেন কনস্টেন্টিনোপল শহরের একদিকে হলো বসফরাস প্রণালী বসফরাস প্রণালী একদিকে মেডিটেরিয়ান ভূমধ্য সাগর আরেকদিকে কৃষ্ণ সাগর মাঝখানের প্রণালী তা আমরা ওখানে গেছি কাছে গেছি দেখছি একটাই সমস্যা আমাদের বুড়িগঙ্গার একটু বড় তবে একটা জিনিস খারাপ বা ভালো লাগলো পানিটা খুব পরিষ্কার তা আমরা মনে করছিলাম আমাদের বুড়িগঙ্গার আশপাশের কিছু মানুষ ধরে এনে বসতে দিলে বুঝাই দিত পানি কি করে ময়লা করতে হয় কষ্ট লাগে একটা চিকুন খাল মতো বেরিয়ে গেছে চিকুন মানে একেবারে চিকুন না বড় নদী পদ্মা নদীর মতো এটাকে বলে গোল্ডেন হর বসফরাসের ওপারে হলো এশিয়া এখন আমি কনসেন্টার দখল করব এখন সে পরিকল্পনা করতে লাগলো সৈন্য বাড়াতে লাগলো এই যে বিশাল চওড়া পাচিল ভাঙার জন্য তখন কোন কামান ছিল না মোহাম্মদ আল নিজে একটা কামান বানাল ইউরোপ থেকে একটা ইঞ্জিনিয়ার বড় কোনো পাসিলের ভাঙতে পারবে এগুলো টেস্ট করা হলো অর্থাৎ বর্তমান জায়গায় বানার ব্যালিস্টিক মিসাইল এরপরে সৈন্য যোগার করলো প্রায় দুই লক্ষ সৈন্য ট্রেনিং দিল সব করলো এখন তিনি খবর দিলেন ইউরোপে গোল্ডেন হর্ ঢুকতে যে জায়গাটা ওখানে আগে থেকেই ওরা কি করলো লোহার জালি দিল সিকল যেন মুসলমানদের কোন জাহাজ রা যেতে পারে সিকল দিয়ে পুরোটা ই করে রাখলো কোন জাহাজ গেলেই সিকলে কপিকল দিয়ে টান দিত জাহাজ আটকে যেত ওরা তীর এখন সব রেডি সামনের দিকে মুসলমানদের সৈন্যরা আছে বসফরাসের প্রণালী দিয়ে সব দিয়ে নৌবাহিনী আছে। কিন্তু গোল্ডেন হর্ যাবে কি করে কোন উপায় নেই ইতিহাসের একমাত্র ঘটনা আমরা বাংলায় বলি গাজার নৌকা প্রভাতটা জানেন কিনা গাজার নৌকা পাহাড়েও চলে অনেকে হয়তো তে মোহাম্মদ ফাতে গাঁদার নৌকা না বাস্তব নৌকা পাহাড়িতে চালালেন সেটা কিভাবে কোনোভাবেই যখন উনি একদিকে সৈন্য নিয়ে যুদ্ধ করে পারবে না পিছন দিক থেকে ইউরোপের বাহিনী আসতে থাকবে আগের থেকে পরিপূর্ণ প্রাণ না করে তো কাজ যাওয়া যাবে না তো উনি অলস ভাবে বসিয়ে রেখে একটা কাজ ওই গাছ কাটেন কিছু ওখানে ওই দ্বীপ মতো এরকম উঁচু পাহাড় ঠিক না তো উঁচু দ্বীপ প্রায় পাহাড় আমাদের দৃষ্টিতে পাহাড়ি ওটা মুসলমানদের গোল্ডেন পাশে যেটা তিনি গাছপালা কাটেন গাছ সাফ করেন কি জন্য জানে না একদিন রাত গভীর রাতে এগারোটা বারোটার দিকে এক বের অর্ডার দিলেন সব গাছ বিছাও এর আগে চর্বি এবং তেল জমা করে এসে সব গাছের উপরে চর্বি এবং তেল ঢালো হাজার হাজার গরু গরুর গড়ায় শিকল দাও জাহাজ টানবেল এর মানুষেরা সকালে ঘোম থেকে উঠে দেখে মোহাম্মদ আল ফাতেহের চল্লিশটা যুদ্ধ জাহাজ ওদের গোল্ডেন হর্নের ভিতরে ভরা ঐতিহাসিকরা লিখেছে যে ওরা ওই সময় বলা বলি করতো যারা বেঁচে ছিল পরে যে আমরা জীবনে জানি না যে জাহাজ পাহাড়ে চলে আমরা জানি জাহাজ নদীতে চলে কিন্তু মুহাম্মাদের জাহাজ পাহাড়েও চলে তখন কনস্টেন্টিনোলের যিনি সম্রাট তিনি বোঝলেন যে তার বিজয়ের আর আশা নেই কারণ তিন দিক থেকে মুসলিম বাহিনীরা ঘিরে নিয়েছেন মোহাম্মদের ফাতে মরণপণ তখন তিনি প্রস্তাব পাঠালেন যে আমাদের রাষ্ট্র রেখে দেন আমরা ট্যাক্স দেব প্রস্তাব পাঠালেন ট্যাক দিতে হবে না রাষ্ট্র আমাদেরকে ছেড়ে দেন হবে না কোন রক্তপাত ঠিক আছে তাহলে আমি যদি মরি এই কনস্টেন্টিনোপলের মরব মোহাম্মদ আল ফাতে বললেন হয় আমি বিজয় হইব অথবা কনস্টেন্টিনোপলের এই পাসিলের নিচেই আমার লাট যাবে আমি আমার চেষ্টা ছাড়ব না এরপরে যুদ্ধ হয় এবং নজির নেই যে পাহাড়ের উপর দিয়ে নৌকা নিয়ে যে যুদ্ধ করা হয়েছে এটা কেন একটা কারণ তারা বলেন সেটা হলো মোহাম্মদ আল ফাতের বয়স এই সময় ছিল একুশ বছর যদি ওই সময় সম্রাটের অথবা সেনাপতির বয়স ৪০ হতো তাহলে কোনদিনই এই সিদ্ধান্ত নিত না রিস্ক নিতে পারে তরুণেরা যুবকেরা শুধুমাত্র এই খালিফা বা বাদশাহ সুলতানের বয়স একুশ ছিল বলেই সে রিটায়ারমেন্ট ছিল বলেই সে তার কথা ছিল মরি বাসি আমি শেষ চেষ্টা করবো এত বড় রিস্ক আর যাই হোক মোহাম্মদ আল ফাতে ঢুকার পরে ওখানে আবু আইব আনসারী আল্লাহ আনু ওই কবর ছিল উনিও গেছিলেন মহাবিয়ার সময় যুদ্ধের জন্য এই হলো কনস্টেন্টনা অর্থাৎ সম্রাট কনস্টান টানাইনের দেশ মোহাম্মদ নাম দিলেন ইসলাম ইসলামের দেশ দারুল ইসলাম ও মানুষের মুখে উচ্চারণ হতে হতে ইসলাম বল এখন ইসলাম বল হয়ে গেছে ইসলাম পুল হয়ে গেছে তো যাই হোক আমরা গেছিলাম সাইদ নুরসি বেদেউজ্জামান সাইদ নুরসি নামক একজন আলেম দায়ী তার দাওয়াতের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জানার জন্য এই তুর্কি খিলাফত ইউরোপে আমরা এখন যেমন আমেরিকার নাম শুনলে বিশ্বের সকল দেশের সরকার রাষ্ট্রপ্রধানদের বুকটা থক বক করে কি জানি কোন বিপদে পড়ি চারশো বছর তারও বেশি তুরস্ক তুর্কি সুলতান নাম শুনলে ইউরোপের সকল রাজার মুখটা এরকম ধকবক করত এরপরে আস্তে আস্তে তারা আঠারোশো সালের শেষ দিক থেকে দুর্বল হতে শুরু করেন প্রথম বিশ্বযুদ্ধে প্রথম বিশ্বযুদ্ধে দুর্বল তুর্কি যোগ দিল রাশিয়া এবং জার্মানি অক্ষশক্তির পক্ষে যখন হেরে গেল তখন গ্রিস ব্রিটেন এরা তুরস্ক দখল করে নিল ইস্তাম্বুলে সৈন্য ঢুকিয়ে গেল তুর্কি খলিফা সকল অবমাননাকর শর্ত মেনে নিয়ে চুক্তি করলেন তার একটা সত্যি একশো বছর পর্যন্ত দিয়ে সকলের জাহাজ যাবে কোন ট্যাক্স নিতে পারবে না এই একশো বছর শেষ হবে এই দুই সালে এখন ইউরোপের লোকেদের মাথা খুব খারাপ অবস্থা প্রতিদিন হাজার হাজার জাহাজ যাচ্ছে কোনো ট্যাক্স দিতে হয় না শুধু একটা নর্মাল অনুমতি নেই এই উনিশ বছরই বর্তমান অবমাননা এতদিন স্বাধীনভাবে কিসি এখন এপাশে তুরস্ক পাশে তুরস্ক এটা শুধু একসাইড না তার মানে এটা আমার তোমাকে ট্যাক্স দিতে হবে এখন যদি উনিশের আগে ইউরোপ আমেরিকা কোনো গোলালো সরকার বসাতে পারে তো ভালো কথা নইলে হবে এটা আমরা পরে যাব তো প্রথম পরে যাবি হেরে গেল তার নেতৃত্বে তুর্কিরা যুদ্ধ করে ওই ব্রিটিশ গ্রিস বাহিনীদেরকে ইস্তাম্বুল থেকে এবং তুরস্ক থেকে তাড়িয়ে দিল দেওয়ার পরে তারা এবলিশ করলো খিলাপত করল নেই আমাদেরকে উন্নত হতে হবে ধর্ম ধর্মের বাড়াবাড়ি উন্নত যাবে না আমাদের বিশ্বে উন্নত হতে গেলে এই ধর্মের থেকে মুক্ত হতে হবে মুসলমানদের অবনতির মূল কারণ ধর্ম মুস্তফা কামাল পাশা তিনি উনিশশো বাইশ তেইশ চব্বিশ খ্রিস্টাব্দে তার প্রেসিডেন্ট হিসেবে তার ক্ষমতা সুসংহত করলেন সিম্পল আইন জারি করে দিলেন তখন তিনি হিরো কারণ তিনি মূলত দেশটাকে বাঁচিয়েছেন তার নেতৃত্বে অন্যান্যরা মৃত্যু শক্তি বেরিয়েছে তিনি আইন জারি করলেন আমাদের অধপতনের মূল কারণ ধর্ম এই মূল্লাদের বাড়াবাড়ির কারণে আমরা উন্নত হতে পারিনি কাজেই আমাদের ধর্মীয় বাড়াবাড়ি থেকে মুক্ত হতে হবে এক নম্বর তুর্কি ভাষা এই প্রায় সাত বছর যাব তুর্কি ভাষা লেখা হতো আরবি অক্ষরে আরবি অক্ষরে তুর্কি লেখা যাবে না ল্যাটিন অক্ষরে মানে ইংরেজি অক্ষরে তুর্কি ভাষা লিখতে হবে ফরমান জারি হয়ে গেল কেউ যদি আরবি অক্ষরে লেখে আরবি বই আরবি অক্ষরে তুর্কি লেখে তার শাস্তি জরিমানা জেল থেকে মৃত্যুদণ্ড কেউ পাগড়ি পড়তে পারবে না দাড়ি রাখতে পারবে না বোরখা পড়তে পারবে না মাথায় আমরা উন্নত জাতি হব। ইউরোপের লোকেরা যেমন হ্যাট পরে ওরকম হ্যাট পড়তে হবে বানর যদি আমাদের মতো পাগড়ি পরে ওকে হুজুর হয় উন্নত তো ভিতর থেকে হতে হয় কিন্তু তারা বললেন না আমরা উপর থেকে উন্নত হব। মাথার পাগড়ি খুলে হ্যাট পরব আমরা ইউরোপিয়ান হয়ে যাব। মজা হলো কি আপনাদের বলি লক্ষ্য হাজার হাজার মা আলেম ওলামা টুপিওয়ারা দাড়িয়ালা পাগড়িয়ারা কতল হয়েছে জেল খেটেছে আমরা কিছু বলবো কিন্তু ইউরোপ কিন্তু দুই সাল পর্যন্ত উন্নত হয়নি। ১৯২০ থেকে দুই বছর ইউরোপের সবচেয়ে অনুন্নত দেশটা ছিল এশিয়ার সাধারণ একটা ছিল। যখন উন্নত হয়েছে কিভাবে আমরা সামান্য একটু বলেই আজকের আলোচনা শেষ করে দেব। যাই হোক পাগড়ি টুপি পড়লে বেশি বিচান না বাড়াবাড়ি করলে কেটে দাও গলা কেটে দাও গুলি করে দাও দাঁড়িয়ে রাখলে গুলি করে দাও এরপরে তিরিশ খ্রিস্টাব্দে সম্ভবত এই ধর্মীয় বাড়াবাড়ির মাধ্যমেই আমাদের অধপোতন আমাদের উন্নত হতে হবে তুর্কি ভাষায় আদান হবে আমরা যাদের সাথে আলোচনা করছি বলেন যে এক লোক বুড়ো লোক অনেক পুরনো লোক বিরুদ্ধে পঁচাত্তর আশি বছর বয়স আরবিতে আজান দেওয়ার কারণে একজন জেলে যেতে হয়েছে এছাড়া কতল খুন এই যে পরিস্থিতি এবার কল্পনা করেন এবলিশ করা হলো টুপি দাড়ি জন্য কতল করা হবে বাগড়ি পরলে কতল করা হবে তুর্কি আরবি ভাষায় আরবি অক্ষরে তুর্কি রেখলে কতল করা হবে আপনার আরবিতে আজান দিলে কতল করা হবে ও এই বড় বড় মসজিদ গুলো তরস্ক বিশেষ করে ইস্তাম্বুল আল্লাহব দুই তালা একেবারে সিম্পল রাজপ্রাসাদ হিসেবে নর্মাল কিন্তু মসজিদগুলো এত বড় এবং এত গরজিয়াস আপনি দেখলে অবাক হয়ে যাবেন তাদের যে স্থাপত্য শিল্প মসজিদ মানে শুধু মসজিদ না বাংলাদেশে মসজিদ না মসজিদ মানে একটা কমিউনিটি সেন্টার কমপ্লেক্স মসজিদ পাশে মাদ্রাসা, পাশে পাশে খানকা, বাজার পাশে কমিউনিটি সেন্টার সব কিছু এক জায়গায় এবং সেগুলোর স্থাপত্য অতুলনীয় এই মসজিদগুলো যেগুলো নামাজের জন্য নর্মাল মসজিদ থাকলো বাকি ঐতিহাসিক মসজিদগুলোকে কিছু জাদুঘর বানানো হলো কিছু গোডাউন বানানো হলো কিছু গোয়াল বানানো হলো গরু ছাগল রাখার জায়গা বানানো হলো এই পরিস্থিতিতে কামাল পাশা যতদিন পাশা আটত্রিশ খ্রিস্টাব্দে মারা যান কামাল পাশা যতদিন বেঁচে ছিলেন ততদিন উনি গণতন্ত্রের জন্য খুবই ডিভোটেড ছিলেন বলছিলেন আপনারা ভিন্ন ওনার পার্টির নাম ছিল রিবার লিবারেল পার্টি তো উনি বলতেন আপনারা আরেকটা পার্টি করেন আরেকটা গণতন্ত্র বিকশিত হোক তবে যে পার্টি হয়েছে টিকতে পারিনি যেভাবেই হোক যাই হোক এর পরের কথা পরে বলবো এখন এই পরিস্থিতিতে আমরা বাংলাদেশের মুসলমান যে রিয়াকশন করব কিছু আলেম সেই রিয়াকশন করলেন এদের ভিতরে একজন ছিলেন সাঈদ কুর্দি তিনি খেলাফত কোন প্রতিষ্ঠা যে সরকার পতনের জন্য জিহাদের পথ বেছে নিলেন আর আপনাদের বলি বিশ্বের ইতিহাসে প্রথম কথা হলো জিহাদ রাষ্ট্রের বিরুদ্ধে জিহাদ হয় না আর জিহাদ করে রাষ্ট্রের বিরুদ্ধে জিহাদ করে বিশ্বে কখনো কোন ইসলামের কল্যাণে এর কোনদ কুর্দি তাই কয়েক বছর উনি খুব নাম করা খুব প্রসিদ্ধ আলেম ছিলেন উনিশশো আঠারোশো সাতাত্তর সালে জন্ম মুস্তাফা কামাল পাশা চেয়েছিলেন তাকে ইসেনা রাখবেন সরকারে রাখবেন তার প্রসিদ্ধির কারণে অনেক যখন পার্লামেন্টে দাওয়াতের সময় রাশিয়া ওই রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের সময় ধরে সাইবেরিয়াতে নিয়ে গেছিল সতেরোশো উনিশশো সালে আপনারা জানেন রাশিয়ার কমিউনিস্ট বিপ্লব হয় বলসেফিক বিপ্লব ওই সময়ে উনি পালিয়ে আস্তে আস্তে সেবা দরকার নতুন জাতি গঠনে তো যা দেখেন পার্লামেন্টের এমপিরা নামাজ পড়ে না অধিকাংশ উনি প্রথম অধিবেশনে নামাজের উপর আচ্ছা করে বললেন আর উনার বক্তব্যটা কিন্তু আমাদের হুজুদদের মতো না উনি নামাজ কেন পড়তে হবে তোমার মনুষ্যত্বের জন্য মানবতার জন্য একটা সুন্দর উদাহরণ আমি যেতো মনে বলে শেষ করব। আপনাদের বেশি আমি বিরক্ত করব না উনি বলছেন যে দুইজন লোক আর্মিতে চাকরি করে একজন সে জানে আমার কাজ হলো আর্মিতে ট্রেনিং নেওয়া যুদ্ধ করা এছাড়া আর্মি অফিসার আমাকে আর একজন শূন্য সে তার চিন্তা সবাই বেতন কখন বেতন বাড়বে কখন বেতন ট্রেনিং এত যুদ্ধ রাষ্ট্ররক্ষা তো সরকারের কাজ আমার বেতন পাইলেগুলো এখন স্বভাবতই সে সুযোগ পেলেই কিছু টাকা কামাই চেষ্টা করে বাজারে যায় ছোটখাটো মানে তার চিন্তার টাকা বেতন হবে ট্রেনিং নেয় না সরকার তাকে প্রমোশন দেবে না যদি তার ব্যাপারে জানে বাদ দেবে উনি বলছেন আল্লাহর সাথে তোমার এই সম্পর্ক একটা মানুষ সে জানে আল্লাহ আমাকে কিছু কাজ দিয়েছেন আমি কাজ করবো আমার রেজেক আল্লাহর কাছে দেখো না গোষ্ঠের পুকা আর ফলের পুকা সবচেয়ে পিওর ফল আর গোষ্ঠকে খায় গোষ্ঠের পুকা ফলের পুকা সবচেয়ে দুর্বল প্রাণী যে যত দুর্বল শেষ তত ভালো খায় যার যত জোর তার শক্তির সাথে সাথে রেজেক ছুড়ে যাবে ছোট বাচ্চা মায়ের পেটে থেকে মুখটাও পরিচালনার জন্য যার যত শক্তি দিয়েছেন তার তত নড়াচড়ার ব্যবস্থা করেছেন তবে রেজেক আল্লাহর কাছে নড়াচড়া আল্লাহরূপ তুমি নড়াচড়া করো কোনো চিন্তা করো না রেজেক্ট হবে কারণ সবচেয়ে অসহায়রা সবচেয়ে ভালো রেজেক্ট পাই তো হোক নামাজ ইত্যাদি সব ব্যাপারে তিনি মানুষকে যেভাবে আপনি এই যে অনৈক্য তৈরি করছেন বলে কেন এই যে আমি নামাজের কথা বলি এখন কেউ নামাজ পড়ছে পড়ছে না আমাদের ভিতরে হানাহানি হয়ে যাবে তো নামাজ নামাজের কথা বলার দরকার নেই এখন সাইদ নুরসি বলছে যে বাসা শোনেন নামাজ না পড়ে সে বিশ্বাসঘাতক খায় আর বিশ্বাসঘাতকের কোন হুকুম মানতে হয় না এখন পাশা তো কত করতে পারলে বাসে কিন্তু তার যে শহরত প্রসিদ্ধি কতল করলে তো সমস্যা উনি পার্লামেন্ট সে চলে গেলেন তাকে কিছুটা বাধ্যতামূলক আন্দামান মতো তুরস্কের এক প্রান্তে পাঠিয়ে দেওয়া হলো এই সময়ে সাইদ কুর্দি নামে একজন যুদ্ধ শুরু করলেন তিনি আসছিলেন নুরসির কাছে নুরসি বলেন না মুসলমানের বিরুদ্ধে যত খারাপ হোক ভুল করুক নাস্তিকতা করুক এল্যা করুক বামপন্থী হোক ডানপন্থী হোক মুসলমানের হবে ইমান সংরক্ষণ করে ইমানের দাওয়াত দেওয়া মুখের মাধ্যমে নাস্তিকতা রত করা যুদ্ধ হবে বিদেশি রাষ্ট্রের সাথে উনি রাজি হলেন না সাঈদ নুরসি যুদ্ধে জাননি সরকার জানে তারপরেও যুদ্ধে কলাবরসনের অপরাধে তাকে বিচার করা হলো বিচার করে তাকে আন্দামান মানে তুরস্কের আন্দামানে আপনার জানেন একজন ধর্মীয় নেতাকে ফাঁসি দেওয়াটা অনেক সময় বিরূপ করে যাবজ্জীবন কারাদণ্ড মানে আন্দামান কালাপানি দিলে অত প্রতিক্রিয়া না দেখে তো আছে হুজুর এই অবস্থায় পরবর্তী প্রায় তিরিশ বছর সাইদ নুরসি কখনো জেলে কখনো কালাপানি কখনো কাঠায় কখনো বিস্খান হয়েছে এইভাবেই উনি উনিশ সালে মারা যান দলীয় রাজনীতি ঠিক তেমনই আমরা দূরে থাকবো যেমন শয়তানের থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই আমরা দাওয়াত দেব ইমানের সঠিক তাতেই কি ইমান উনি বলতেন সরিয়া পালন দিন পালন বিদার থেকে মুক্ত হওয়া রসুল্লাহ সাল্লামের সুন্নতের পথে থাকা যাই হোক ওই পারে গেছি ওখানকার সব মহিলা পুরুষ ওইগুলো আরবি অক্ষরে কপি করত কোনো প্রেস সাফাতে রাজ্যে ছিল না কারণ সাফা তো আইনে পড়ে যাবে আরবি অক্ষরে সাফা এইগুলো আবার তারা মুসলমানদের ভিতর প্রসার এগুলো এবং ভিতরে কয়েক লক্ষ মুসলমান এই বইগুলো পৌঁছে গেল পড়তে লাগলো এবং তারা জেল জরিমানা সাইদ নুরসি নিজেও বলেছেন যে সরকার আমাদেরকে জেলে দিচ্ছে বিচার করছে ষোলো সতেরো বার তার বিচার হয়েছে এই উনিশশো থেকে আপনার ষাট পর্যন্ত কারণ সরকার চাচ্ছে যে আমাদেরকে উসকে দিয়ে সংঘাতে নিয়ে যাবে আর আমরা সংঘাতে গেলেই করতে পারবে কিন্তু আর ওনার একটা খুব সুন্দর কথা আছে। যে একটা হলো তোমার কাজ একটা হলো মালিকের কাজ তোমার কাজ মানুষের কাছে পৌঁছে দেওয়া ফলাফল মালিকের ফলাফল নিয়ে কোনো চিন্তা করবা না তো এই মানুষগুলো এখনো দেখছি এখন তুরস্কের যে অবস্থা সেটা হল উনিশশো সালে আতাতুর্ক মারা যান এরপরে ১৯৪৫ সালে নতুন একটা ডেমোক্রেটিক পার্টি নামে পার্টি তৈরি হয় ওই আতাতুর্কের গ্রুপের তার সাথী লোকেরাই করেন উনিশশো সালে প্রথম নির্বাচনে আতাতুর্কের পার্টি একদম হেরে যায় এই যে পার্টি জিতল তারাও আতাতুর্কের সাথী তারা আরবিতে আজান দেওয়ার অনুমতি দেয় কারণ জনগণের ভিতরে যে দাওয়াত চলছিল দিনের ভালোবাসা তৈরি হচ্ছিল তারা দেখলো যে এদের ভোট নেওয়ার জন্য আমাদের কিছু ছাড় দিতে হবে যারা আছে তারা বলে যে প্রথম আঠারো বছর বছর তারা আল্লাহ হকবর শুরিনি আঠারো তখন আমরা বাংলায় আল্লাহ মহান আল্লাহ মহান এরকম আদান হতো তাও সীমিত কিছু মসজিদে সকল মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয় সকল গ্রামে গ্রামে মফসলে পর্যন্ত নাস্তিকতা শেখানোর জন্য সিলেবাস তৈরি করা হয় এই পরিস্থিতিতে উনিশশো সালে নতুন সরকার এসে আরবি বা ইমাম খতিব ইনস্টিটিউট এখান থেকে যারা পড়বে ইমামতি ছাড়া অন্য চাকরি পাবে না এরপরেও এখানে কিছু মানুষ পড়তে থাকে এরপরে কোরআন প্রচার ইত্যাদি বাড়ে তবে দাড়ি পাগড়ি এগুলো নিষিদ্ধ ছিল যখনই কোন সরকার একটু কোরআন বা ইসলামের পক্ষে যেত আর্মি অভ্যত্থান করে তাদেরকে কত করত এইভাবে প্রায় দুই সাল পর্যন্ত ছিল এরপরে বর্তমান যারা সরকার আছে আপনারা মনে করেন সরকার এসে বোধ ইসলামের উপকার করে এটা না ইসলামী চেতনা থাকার কারণে সরকার ইসলামের পক্ষে থাকে অথবা ইসলামের পক্ষে কথা বলে অনেকটা এরকম বর্তমানে এগুলো কেটে গেছে অনেকটাই এখনো কিছু আছে গত প্রায় ২০ থেকে প্রায় ২০ একশো বছরের কামাল পাশার যে বাহিনী তার শিক্ষা তার প্রতিষ্ঠান এগুলোর আসর আছে নাস্তিকতা আছে বামপন্থীত্ব আছে ইসলাম বিদ্বেষ আছে স্পেক্টিক অর্থাৎ সন্দেহবাদিতা আছে ধর্ম মানে না আল্লাহ মানি এই ধরনের মানুষ আছে ন্যাংট মানুষ আধান্যাংট মানুষ আছে অসবই আছে সরকার কোনো কিছুকে বাধ্য করে না তবে পাশাপাশি আইন ছিল মেয়েরা বোরকা পড়তে পারবে না অন্ডা পড়তে পারবে না এগুলো কোন কোনো শহরে প্রায় ফিফটি পারসেন্ট মহিলা আমাদের দেশের মেয়েরা যেমন বোরখা পরতে আগে মাথার উপর থেকে কোমর পর্যন্ত বড় ঝুলালা ম্যাক্সি বোরকা না অরিজিনাল বোরকা এই বোরকা পরে এবং মুক পুরো ঢাকা। ম্যাক্সি বোরকা বোরকা মাথার উপরে পড়তে পারে সর্ব অবস্থায় দাইরা সবরের সাথে দাওয়াত দিয়েছেন অস্থির হননি আমরা যখন ইস্তাম্বুল ইউনিভার্সিটির ভিতর যাচ্ছি আমাদের সাথে তুর্কি বন্ধু বলছে যে দেখো এই যে পনে এখনো আছে ভালো আছে খারাপ আছে তবে বাইরের খারাপ দেখে আমরা রাগ করি না একটা মেয়ে তার বাবা তার দাদা সহ একটা ছেলে তার বাবা তার দাদা সহ তিন পুরুষ তারা ইসলাম বোঝে না মুসলমান নামের প্রতি মহবত আছে আল্লাহ কোরআন মহব্বত করে কিন্তু তাদের দেখে মনে হবে ইসলামের শত্রু হয়তো ন্যাংটো প্রায় শরীর খোলা একটা মিনি স্ট করে আছে হয়তো ছেলে এমন পোশাকে যাচ্ছে মনে হবে যেন ইসলামের দুশ্মন কথাবার্তা কিন্তু সে ইসলাম জানে না সে ইসলামের দুশ্মন না আল্লাহ কোরআন নবী এগুলোর পর তার মহবত আছে কিন্তু ইসলামের শিক্ষা থেকে দুই দিন পুরুষ বঞ্চিত আমরা তাদেরকে শিক্ষা দি দাওয়াত ইমান বাড়ানোর কথা নামাজ পড়ার কথা সরিয়া মানার কথা যে মানে আলহামদুলিল্লাহ অনেক ছেলেই এভাবে মানছে কেউ ষোলো আনা মানে কেউ আট আনা মানে কেউ বারো আনা মানে আমাদের কাজ আমরা করে যাচ্ছি আজকের মতো ওখানে আমরা আলোচনা শেষ করব, আল্লাহ তালা সবাইকে তো অভিযান করুন আমিনামালিক